পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা সিরাত সিরিজে আজকে হচ্ছে অর্ধশত পর্ব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 এই কাহিনীর সাথে সম্পর্কিত যাবতীয় আগের ও পরের বিষয় নিয়ে আলোচনা করবেন তার পুরো নামাজ মস্তিমা সম্ভ্রান্ত পরিবারের এই নারী ছিলেন জাহাস বিন রিবাব এবং আমিনা বিন তে আব্দুল মুতালিবের কন্যা উহুদের একজন শহীদ আব্দুল্লা বিন জাহাসের ঘটনা আমরা আলোচনা করেছি জাইনাব ছিলেন তাঁরই বোন সম্পর্কের দিক থেকে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 এই কথা শুনে তারা সবাই নিজেদের হাতের দৈর্ঘ্য শুরু করে দিলেন দেখা যাক কার হাত বেশি লম্বা আসলে হাত লম্বা বলতে রসল সাল্লাহু আলী আসলাম বুঝিয়েছিলেন কে কত বেশি সাদাক্কা করে বিষয়টি বুঝতে পেরে আয়স রাদ আনহা বলেন আমাদের মধ্যে সবচাইতে লম্বা হাত ছিল জাইনাবের রসল্ল সালু আলী আসলামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সাদাকা করতেন জাইনাব রাদিল্লানসুল্লাহ আলী আসলামের এই কথাটিও সত্যি হয় রসুল্লাহ সাল্লাহ আলহিমের মৃত্যুর পর তার এই হুপাত বনকে তৎকালীন আরবে বংশমর্যাদায় পার্থক্য থাকলে বিয়ে না জাইদ অতীতে ছিলেন একজন দাস রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম তাকে মুক্ত করে দিয়েছিলেন এবং পালক পুত্র হিসেবে গ্রহণ করেন অন্যদিকে জাইনাব কোরাইশদের সম্ভ্রান্ত পরিবারের কন্যা সামাজিক মর্যাদায় দুজনের মাঝে বিশাল পার্থক্য সে সময় আরবরা স্বাধীন হওয়া দাসকে খুব একটা সম্মানে চোখে দেখত না কিন্তু এটা ইসলামের শিক্ষা নয় ইসলামে ধনী গরিব উচ্চবংশ নিম্নবংশ সাদা কালো এসবের ভিত্তিতে মর্যাদা নির্ধারিত হয় না বরং ইসলামে কারো মর্যাদা নির্ধারিত হয় তার তা দ্বারা আর তাই রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম চাইলেন আরবদের বৈষম্যমূলক মনোভাব বদলে যাক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 কোন কাজের আদেশ করলে কোন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয় ভিন্ন কোন সিদ্ধান্তের অধিকার থাকবে না। যে ও তার রসুলের আদেশ অমান্য করে সে তো প্রকাশ্য পথভ্রষ্টায় পতিত হয় আল এই আয়াত নাজিলের পর জায়না বিনা তর্কে হয়ে গেলেন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য জাই দেবেন হারিসাকে বিয়ে করেন যদিও মাক্কী জীবনে জাই দেবেন হারিসার ব্যাপারে আমরা আলোচনা করেছি ঘটনার এই পর্যায়ে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 জায়দকে দাস হিসেবে কিনে নেন রসুল্লাহা খাদিজা হিসেবে তার হাতে তুলে দিলেন এরপর বড় হতে লাগলেন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ আলী আসলামের কাছে এই ঘটনা আরও বেশ কয়েক বছর পরে জায়দের বাবা জানতে পারেন জাইদ মক্কায় আছেন তিনি ভাইকে সাথে নিয়ে তনিঘড়ি করে মক্কা চলে এলেন রসুল্লাহু আলী আসলামকে অনুরোধ করলেন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 জায়েদেবেন হারিসা অফিসিয়ালি কোরাইশদের একজন হয়ে গেলেন নবীজিসাল্ল আলী ওয়াসাল্লাম সবার মাঝে গিয়ে উন্মুক্তভাবে এই ঘোষণা দেন জাই দেবেন হারিসা হয়ে গেলেন জায় দেবেন মোহাম্মদ একজন স্বাধীন ব্যক্তি জাইদের বাবার প্রথমে খুব মন খারাপ ছিল ছেলেকে এতদিন পরে পেলেন কিন্তু ছেলে বাবার কাছে আসতে চাইল না কিন্তু এই দৃশ্য দেখে তারা কিছুটা আশ্বস্ত হলেন জাইদকে রেখে ফিরে গেলেন জাইদ প্রথম যুগের মুসলিমদের একজন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 নিজের ছেলের মতো তিনি তাকে মানুষ করেছেন তিনি সেই একমাত্র সাহাবি যার নাম আল্লাহ তালা কোরআনে নাম ধরে উল্লেখ করেছেন জাইদের মৃত্যুতে রসুল্লাহ সাল্লু আলী আসলাম প্রচন্ডভাবে ব্যথিত হয়েছিলেন এমনকি রসুল্লু আলিউসালামের মৃত্যুর পর যখন খলিফা নির্বাচন আলোচনা হচ্ছিল একজন সাহাবি বলেছিলেন আজ যদি জাইদ বেঁচে থাকতেন তাহলে আমরা জায়েদকে ছাড়া আর কাউকে চিন্তা করতাম না অন্যদিকে জায়না বলছিলেন একজন মুত্তাকি মুসলিমা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 তাহলে পালক ছেলে বা পালক মেয়ে দত্ত গ্রহণকারী নিজের ছেলে বা মেয়ের মতো সমস্ত অধিকার লাভ করত তার দত্ত গ্রহণকারীর বংশনাম গ্রহণ করত সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করত অর্থাৎ। পুত্র আর ঔরসজাত পুত্রের মধ্যে কোনই পার্থক্য করা হতো না পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা ছিল জাহিলিয়াতে সংস্কৃতিতে হারাম একেবারেই মেনে নেয়ার মতো না যেমনটা নিজের ঔরসজ্জাত পুত্রকে কেউ বিয়ে করে না অর্থাৎ সত্যিকারের পিতা পুত্রের যেমন সম্পর্ক সেটাই তাদের উপর প্রযোজ্য হত কিন্তু ইসলাম এসে সেই নিয়মগুলো বদলে দেয় আল্লাহ বলেন জাল অকুম অবুম জুম কৌলু কুমি কুম ও সুম هو আব ইহম হুয়াই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 পালক সন্তানের এই সামাজিক প্রথা ভেঙে দেওয়ার জন্য আল্লাহ মুখের আদেশ যেত। কিন্তু আল্লাহ চাইলেন কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে এই প্রথাকে ভেঙে দিতে আর তাই তিনি নিজের তা প্রেরিত বিয়ে দিলেন জাইনাবের সাথে মুখে বলা আর করে দেখানো কখনোই এক নয় কোন কথা বলার চেয়ে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 কিছু মুসলিম আলিম এই মত দিয়েছেন এবং তৃতীয় মতটি হচ্ছে জাইনাবের প্রতি রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের কোন দুর্বলতা ছিল না না এর পক্ষে কোনো দলিল আছে না এই বিষয়টি রসুল্লাহ সাল্লাহু আলি আসলামের মর্যাদার সাথে সংগতিপূর্ণ রসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম জানতেন যে জাইদ আর জাইনাবের ছাড়াছাড়ি হয়ে যাবে আর এরপর তার সাথে জাইনাবে বিয়ে হবে কিন্তু এটা জানা সত্ত্বেও তিনি জাইদকে বার বার সংসার চালিয়ে যাবার উপদেশ দিয়েছেন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 এর প্রমাণ হিসেবে বেশ কিছু হাদিস উপস্থাপন করা হয় এই হাদিসগুলোর একাধিক ভার্সন আছে এই ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে ঘটনাটা উল্লেখ করা হয় সেটা হল একদিন রসুলাম জাইদিন হারিসের বাড়িতে গেলেন তখন পর্দার বিধান নাজিল হয়নি জাইদ বাড়িতে ছিলেন না জাইদের স্ত্রী জাইনাব দরজা খুলে রসুল্লাহ সাল্লাহু আলিহাস্লামের সাথে কথা বললেন সেখানে জাইনাবকে দেখে রসুল্লাহ সাল্লু আলহিউসলাম আকৃষ্ট হলেন অনেকে দাবি হল তারই ফলাফল হিসেবে পরবর্তীতে জাইদ জাইনাবকে তালাক দেন কিংবা জায়েদ মনে করেছেন রসুলুল্লাহ সাল্লাহ আলী ইসলাম জাইনাবের ব্যাপারে আগ্রহী তাই তিনি জাইনাবকে তালাক দিতে চেয়েছেন এই ধরনের হাদিস একাধিক আছে যেগুলো পড়লে মনে হতে পারে যে জাইনাবকে দেখে রসুল্লাহ সাল্লাহু আলি আসলামের ভালো লেগে যায় এবং তার প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন কিন্তু এই হাদিসগুলো তিনটি কারণে গ্রহণযোগ্যতা পায় না প্রথম কারণ হলো এই বিষয় যতগুলো হাদিস আছে তার একটিও স্বর্ণদের বিচারে সহি নয়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 কোরআন এই প্রসঙ্গে কি বলে সুর আহসবে আল্লাহ বলছেন তু হক ফল কবজ দু লি কৈলায় খুমি হরজ লি على খুনা মুর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 অন্যান্য যেসব গল্প রটানো হয়েছে সেসব তো আল্লাহ প্রকাশ করেননি আল্লাহ প্রকাশ করেননি রসুল্লাহ সাল্লাহ আলহামের জাইনাবের প্রতি কোনো দুর্বলতা ছিল সুতরাং এই এক ব্যাখ্যাতেই আর কোরআনের এই আয়াত দিয়েই স্পষ্ট হয় যে জাইনাবের সাথে পরবর্তীতে রসুল উল্লাহাল আলী আসলামের বিয়ে হবে এটা তিনি জানতেন কিন্তু সেটা তিনি প্রকাশ করেননি প্রসিদ্ধ তার সিরগুলো এই ব্যাখ্যাটি গ্রহণ করেছেন যেমন আলী জৈনুল আবিদিন ইবিন হুসেইন বলেন আল্লাহ নবীকে বলেছেন যে জাইনাব তার স্ত্রী হবেন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 যদি জাইনাবের প্রতি নবীজির দুর্বলতা থাকত তাহলে আল্লাহ সেটা প্রকাশ করে দিতেন এ থেকে প্রমাণ হয় যে কারণে তিরস্কার করা হয়েছিল সেটি হচ্ছে তিনি জায়দকে বলেছিলেন তোমার স্ত্রীকে সাধে রাখ অথচ তিনি জানতেন জায়দের স্ত্রী তার স্ত্রী হবে কাজেই তিনি গোপন করেছিলেন সেটা যেটা আল্লাহ তাকে জানিয়েছিলেন তাই তিনি লজ্জার কারণে জায়েদকে বলতে পারেননি যে তোমার স্ত্রী শীঘ্রই আমার স্ত্রী হবে কুশাইরি হাকিমা তেরমিজি কাদি ইবনুল কাইম হাজার তাদের প্রত্যেকে এই ব্যাখ্যায় যেটি গোপন করেছেন সেটি হচ্ছে একটি তথ্য বা একটি জ্ঞান তিনি জানতেন যে তার সাথে জাইনাবের বিয়ে হবে এই বিষয়টি তিনি গোপন করেছেন তিনি তার দুর্বলতা গোপন করেননি রসুলসালু আলি ইসলাম এবং জাইনাবকে ঘিরে যেসব গল্প ফাদা হয় প্রসিদ্ধ মুফাসির এবং ইতিহাসবিদ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 নিজে ছেলের মতো পালক পুত্ররাও সম্পত্তি ভাগ পেত তাদের পালক পিতার কুনিয়া ধরে ঢাকা হতো। যা আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিলের মাধ্যমে রহিত ঘোষণা করেছেন কিন্তু পালক পুত্রের অবস্থান ইসলামে দশজন দী ভাইয়ের মতো এই বাস্তবতা আরো শক্তভাবে মানুষের মনে গেঁথে নেওয়ার জন্য আল্লাহ ইচ্ছে করলেন রসুল্লাহ সাল্লাম আলাইসলামের সাথে পালক পুত্র জাইয়েদের তালাক স্ত্রী জাইনাবের বিয়ে দেবেন যাতে মানুষ ভালোভাবে বুঝতে পারে যে পালক পুত্রের অবস্থান দীনি ভাইয়ের মতোই তার তালাক প্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা যায়েজ এবং এতে নাক ছিটকানোর কিছু নেই কিন্তু রসুল সাল্লাহ আলী আসলামের জন্য এটা কিছুটা বিব্রতকর পরিস্থিতি ছিল যে কারণে তিনি ব্যাপারটা প্রকাশ্যে আনেননি যতক্ষণ না আল্লাহ নিজে আয়াত নাজিল করে জাইনাবের সাথে বিয়ের ঘোষণা দেন উস্তাদ সৈয়দ কুতুব রাহিমাউল্লাহ এই ব্যাপার মন্তব্য করেছেন জাইনাবের সাথে রসুল্লাহ সাল্লাহু আলহি আসালামের বিয়ে হবে এটা ঠিক ওয়াহি হিসেবে আগে রসুলের কাছে আসেনি তবে তিনি বিষয়টা বুঝতে পেরেছিলেন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 রসুল্লা সাল্লাহ আলী আসলাম জাইনাব বিনতে জাহাজকে বিয়ে করলেন এবং তার পরিবারের কাছে গেলেন আমার মা উম্মলাম আনহা হায়েস অর্থাৎ খেজুর চর্বি আর দুধের তৈরি একটি খাবার তৈরি করেছিলেন এবং সেটা একটা ছোট পাত্রে রেখে আমাকে বললেন আনাস এটা রসলাস্লু আলি আসলামের কাছে নিয়ে যাও এবং তাকে বল আমার মা আপনার খেদমতে এই খাবার পাঠিয়েছেন এবং আপনাকে সালাম পৌঁছিয়েছেন আরও বলবে যে তিনি বলেছেন ইয়া রসল্লাহ আপনার জন্য আমাদের পক্ষ থেকে এটা অতি সামান্য আনাস রাজিয়াল আহু বলেন আমি হায়েস নিয়ে রসুল্লা এবং বললাম ইয়া রসুল্লাহ আমার মা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য এটা অতি সামান্য তিনি বললেন এটা রাখো। তারপর বললেন রাখ তার দাওয়াত দাও আর সেসব লোককে দাওয়াত দাও যাদের সাথে তোমার দেখা হবে আনাস রাজিয়াল আহু বললেন তখন আমি সে লোকদের দাওয়াত দিলাম এবং যাদের সাথে দেখা হল তাদেরকেও দাওয়াত দিলাম সাবিত রাজিয়াল আনহু বললেন আমি আনাসরদ্দিয়াল আনহোকে জিজ্ঞেস করলাম আমন্ত্রিত লোক সংখ্যা কত ছিল তিনি বললেন প্রায় তিনশো রসল সালু আলহাম আমাকে বললেন আনাস হায়েসের পাত্রটি নিয়ে এসো আনাসহ বলেন দাওয়াত পাওয়া লোকেরা সবাই আসল পুরো ঘর আর সুফার চত্বর ভরে গেল রসলাস্লু আলহিম বললেন তোমরা দশজন করে প্রত্যেকেই এই পাত্র থেকে নিজের সামনের স্থান থেকে খাবার খেতে শুরু করনাসর আনহো বললেন সকলেই খেয়ে তৃপ্ত হলেন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 কিছুক্ষণের মধ্যে তিনি আমার কাছে ফিরে এলেন তখন এই আয়াত নাজিল হয় রসলুরাম বের হয়ে আয়াত লোকদের কাছে পাঠ করলেন ল পা নীন ইন হুকিং ইদ দুই তুম হুলুফ ইদ পাই মুদী ইদলি কু ক্যানু বীস্তহী مِنَ হো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 হে মোমিন তোমরা নবীর ঘর প্রবেশ করো না অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেওয়া হয়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 এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় নিশ্চয়ই পাপ সুরা তিপ্পান্ন এটাই ছিল রসল আলী আসলামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বড় পরিসরের এবং উত্তম ওয়ালিমা এই ওয়ালিমায় অতিথিদের মাংস আর রুটি দিয়ে আপ্যায়ন করা হয়েছিল জাইনা ব্রাদ একটি ঘটনা দিয়ে আমরা আজকের পর্বের ইতি টানছি খরিফা অমর ইবনুল খত্রদ আনহর আমলে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 পরের বছর সেই অর্থ আসার আগেই তিনি ইন্তিকাল করেন খাদিজা রদিল আনহার পরবর্তী সময় রসুল্লা স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম ইন্তিকাল করেন ওমার রদুল্লা আনহো তার জানাজা পরান এবং শকত সাহাবি তার জানাজায় শরীখন আজকের পর্ব আমরা এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা হিস্রি ষষ্ঠ বর্ষে প্রবেশ করব ইনশাআল্লাহ অন্যান্য সম্পর্কে ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া 2 0 1 5